ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا هدل له ومن لمه فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شري واجنهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا حم ممدنا وهو رسول اللهم صل على محمد وعلى ال محمد কমা তাল ই বহী বহী কাহিদারি খাল মোহামদি মুহ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 প্রত্যেকটা মানুষের একটা জীবনে চলার একটা মাকসাদ থাকে मस्जिदे आसि एट दुकानपाट व्यवसा वणिज्य चुरी जी प्रत्येक मक्सद लक्ष्य उद्देश्य टार्गेट टार्गेट छड़ा क्यों का से तो पागल जार लक्ष्य नहीं जर टार्गेट नहीं सुस्थ मानुषित <coughs> प्रत्येक ही टार्गेट थका दरकारों जीवन एक टार्गेट आज क्या दुनिया एस टार्गेट साधारण जो मेहनतगुलती मेहनत रेजल्टा है पोशाकर व्यवस्था है घर बाड़ व्यवस्था है তো আমাদের এই কষ্টের টার্গেট জীবনের টার্গেট হায়াতের টার্গেট কি তাইলে খাওয়া পুষাক ঘর তৈরি করা এটাই কি টার্গেট যদি এটাই টার্গেট হয় তাহলে অন্যান্য হায়ানের সাথে জীবজন্তুর সাথে আমার পার্থক্য কই বরং এই ক্ষেত্রে তারা আমাদের চেয়ে অনেক আগে যদি বলি পোশাক আমার টার্গেট যে একটু ভালো পোশাক পরব এই জন্য আমি আমার মেহনত করতেছি ভাই হাইওয়ান জন্তু জীব জন্তুর পোশাক আমার চেয়ে অনেক বেটার আমার পোশাক পুরান হয় ময়লা হয় ছিঁড়ে যায় বাঘের গায়ে এমন এক পোশাক আল্লাহ তালা পড়াইয়া দিছে সারা জিন্দগিতে সেটা ছিঁড়ে না ময়লা হয় সাপের গায়ে কত সুন্দর পোশাক কত সুন্দর পোশাক হ্যাঁ পশু পাখি যত আছে সবার গায়েই তো সুন্দর পোশাক আছে বরং তাদের গায়ের পোশাক দিয়ে আমার পোশাক বানাই এখন জীবজন্তুর পশম দিয়ে আমাদের গরম কাপড় তৈরি হচ্ছে চামড়া দিয়ে লেদার দিয়ে আমাদের পোশাক তৈরি হচ্ছে জুতা তৈরি হচ্ছে তো ওই জীব পোশাক দিয়ে আমাদের পোশাক বানাই তাহলে তারা আমাদের চেয়ে গা তো আমার জিন্দিগির টার্গেট যদি হয় সুন্দর পোশাক তো ওই জীবজন্তুর চেয়ে আমি মানুষ আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা জীব তা আমার শ্রেষ্ঠত্বের জায়গাটা কোথায় আমার চেয়ে সুন্দর পোশাক তো জীবজন্তুর হরিণের গায়ে কত সুন্দর পোশাক ময়ূরের গায়ে কত সুন্দর পোশাক কত সুন্দর পোশাক ওই পোশাক বৃষ্টিতে নষ্ট হয় না ওই পোশাক রোদের কারণে ডিসকালার হয় না ওই পোশাক না ধুয়ে রেখে দিলে নষ্ট হয়ে যায় না তাই না বরং এগুলো এক অবস্থাই থাকে কত চমৎকার পোশাক তো যদি আমাদের মাকসাদ হয় জীবনের হায়াতের চমৎকার পোশাক কিছু পর্ব আমরা এর ব্যবস্থা করব তো এটা জানা উচিত যে জীব জন্তু আমার চেয়ে অনেক আগে আছে এই বিষয়ে আর যদি আমার হায়াতের মাকসাদ হয় ঘর বাড়ি বানাবো সুন্দর বাড়ি করবো এই আমি কষ্ট করতেছি জীবনের মাকসাদ হচ্ছে আমি ঘর বাড়ি বানাবো তো আমার চেয়ে ওই বাবুই পাখি যে তার ঘর বাড়ি আরো সুন্দর কত সুন্দর করে সে ঘর বানায় পশু পাখি তার ঘর কত সুন্দর করে বানায় গাছ ছিদ্র করে করে সেখানেও গিয়ে অনেক পাখি ঘর বানায় নিরাপদ ঘর আমার ঘর বানানোর জন্যে আমি আরো দশজনের সহায়তাই কিন্তু ওই পশু পাখি সে তাদের ঘর বানানোর জন্যে তার ঘর বানানোর জন্যে অন্য আরো দশটা পাখির সহায়তা নেয় আমার ঘর বানানোর জন্য আমি অনেক গাদার খাটুনি খাটতে হয় ইনকাম করতে হয় আগে ওই পশু পাখি সে তার ঘর বানাইতে ওই রকম এত মেহনত করতে হয় বরং আমার চেয়ে আরও সুন্দর ঘর তার দেখতে আরো সুন্দর থাকে আরও আরামে টেনশন নাই করো ডাকাতির কোনো ভয় নাই আমার ঘরে তো কত রকমের পাহারা বসে শীত আসলে আসলে গরমের ব্যবস্থা করতে হয় গরম আসলে শীতের ব্যবস্থা করতে হয় ফ্যান লাগাইতে হয় লাইট কত রকমের ঝামেলা আমার ঘরে তো যদি পোশাক ঘরবাড়ি হয় আমার জীবনের মাকসাদ এটা তো মানুষের মাকসাদ হইতে পারে না কারণ এই জায়গায় মানুষের চেয়ে অন্য অন্য জীবজন্তু আগা আছে तो मानुष आशाफुल मखलत मकसद तर जीवन टार्गेट उद्देश्य है आशाफ उत्तम जीव जेहेतु उत्तम सब चे उत्तम प्राणी जेहेतु तो हमार उद्देश्य टार्गेट तो हो सब चेचुपड़ जो टार्गेट है साधारण प्राणी का हर गलम ঘরবাড়ি টার্গেট হলে বহু প্রাণী আছে আমার চেয়ে ভালো ঘর বাড়িটা নিরাপদ যদি খাবার হয় মাকসাদ যে না আমার এগুলা না কাপড় চোপড় না এত কষ্ট করি পেটটা বাঁচানোর জন্য একটু জীবনটা বাঁচানোর জন্যে এটাই আমার লাইফ এটাই আমার টার্গেট আর কিচ্ছু লাগবে না ঠিকঠাক মতো খাইতে পারলেই হয় অনেকে বলেন এ কথা যে আমার অত টার্গেট নাই আমার অত বড় লোক খাওয়ার দরকার নাই দুমুটু ডাল ভাত খাইতে পারলি হয় বলেন না মানে কি মানে হচ্ছে তার জীবনের টার্গেট তিনি খাওয়াই যদি হয় তা আমার চেয়ে ভালো খায় তো জানোয়ার কয়েক গত সপ্তাহে না কবে বললাম তাহান রহমতুল্লাহ এর কথা বললাম যে হিন্দু পণ্ডিতের সাথে বিতর্ক হচ্ছিল তো হিন্দু পন্ডিত খুব খায় মুশ্রিকরা বেশি খায় হাদিসের কথা হ্যাঁ আর মুনাফিক সম্পর্কে মুশ্রিক সম্পর্কে বলা হয়েছে ইয়াকুল রফি সব মমিনরা খায় এক আতের তার আতুরি একটা আর অমুসলিম মুমিন না যে মুনাফিক বা মুশিক তাদের আত হচ্ছে ষাটটা তার চোখের খিদা আছে তার ওই শরীরের টেনশন আছে লোবের টেনশন আছে নানা রকম সব মিলাইয়া শয়তাংশিক হয় সব মিলাইয়া মোমিনের চেয়ে তার চাহিদা সাতগুণ বেশি খাবারের ক্ষেত্রে মোমিন তো খায় জীবন বাঁচানোর জন্য অল্প একটু খাইলেই চলে তো আমার টার্গেট যদি খাবার দেওয়ার হয় কাছে কথা বলছিলাম তো হিন্দু ওই পন্ডিত অনেক খাচ্ছিল তো কাসিম নাজি রহমতুল হিন্দু পণ্ডিত কি বলছেন যে ভাই খাবার নিয়ে যদি প্রতিযোগিতা করতে হয় তো আমার সাথে না মহিষের সাথে কি করে কারণ খাবার বেশি খাওয়া এটা মানুষের সম্মানের কোন কারণ হতে পারে না এটা তো কাজ জীব জন্তু বেশি খায় আমার চেয়ে অনেক বেশি খায় অনেক কিছু খায় জীবনে যে ফল আমি দেখি না আল্লাহ তালা পশু পাখিকে ওই ফল খাওয়াইতেছে পাখিরা যেখানে ইচ্ছা সেখানে গিয়ে সেই ফল খাচ্ছে তার জন্য কোনো হালাল হারাম নাই আমার জন্য হালাল হারামের ব্যাপার আছে পিঠা খাওয়ার টেনশন আছে কিন্তু ওই তার কোনো টেনশন নাই পাকাটাও খাইতে পারে কাঁচাটাও খেতে পারে যেখানে ইচ্ছা সেখানে উড়ে যায় যে দেশ যে দেশের ফল খাই দিচ্ছা সে ওখানে গিয়ে ফল খায় হ্যাঁ তো যদি খাওয়াই মাকসাদ হয় তো আল্লাহ আমার তাহু ভালো জিনিস। যে খাবারই কেমন মাকসাদ উদ্দেশ্য যদি খাবার উদ্দেশ্য হয় তা আমি আশরাফুল করে হলাম। আমি সৃষ্টির সেরা কি করে হলাম কারণ আমার চেয়ে সেরা অন্যরা। আল্লাহ তাহলে জীব জন্তুর মাধ্যমে আমাদের কেমন অনেক কিছু শিখাইতেছেন দেখাইতেছেন যে তারা আমাদের চেয়ে অনেক বেশি সারা অনেক বেশি সারা বিজ্ঞান বলেন ডাক্তারই বলেন যাই বলেন যেই বলেন তারা আমাদের চেয়ে অনেক বেশি আগে কার্লা একটা ছোট্ট এই বিষয়ে মানুষের হায়াতের উদ্দেশ্য কি এই বিষয়ে একটা ছোট্ট ঘটনাও লেখছেন এক জায়গায় যে এক জায়গায় বানর ইন্ডিয়াতে খুব জ্বালাতন করে ইন্ডিয়াতে প্রচুর বানর অন্যদিকে মানুষকে খুব জ্বালায় ঘর বাড়িতে কাপড় চোপড় নিয়ে যায় খাবার নিয়ে যায় খুব জ্বালায় বানর খুব বেশিও আর এগুলারে মারার কোনো পত্র নাই জীব হত্যা মহাপা এগুলারে মারার কোনো সুরোত নাই তো তারপরে অতিষ্ঠ হয়ে এক ব্যক্তি চিন্তা করছে যে দূরে এক জায়গায় খাবার দিয়ে পিস দিয়ে দিব খেয়ে মরে যাবে সব কোনো রকমের রক্ষা তো বলে যে আমি ওই রুটির সাথে বিষ মিশাইয়া ছাদের দূরে এক জায়গায় রেখে দিছি। আর দূর থেকে তামাশা দেখতেছি কি হয় মজা বুঝবো এবার খাও কত জ্বালাইতে পারো তো বলে যে বানর আসলো এসে ওই রুটি কাছে গিয়ে অফ হয়ে গেল দাঁড়ায় গেল শুনলো দাঁড়ায় গেল অন্ন বানর আসলো সব দাঁড়ায় গেছে কেউ খায় না এর মধ্যে প্রতিনিধি একজনকে নির্ধারণ করা হয়েছে বানর সে চলে গেল বহু সময় পর ওই বানর অনেকগুলো পাতা নিয়ে আসলো পাতা কাঁচা পাতা ওই সব বানর গুলো কাঁচা পাতা সকলের মানে ওই চিকিৎসাও জানা আছে এই বিষের কি চিকিৎসা কোন পাতার মধ্যে বিষের চিকিৎসা আছে ওই খবরও তার আছে ডাক্তার সাহেব তুমি টেস্ট দিয়ে কত কিছু করে রিপোর্ট আস্তে আস্তে অনেক সময় ওষুধ তো ভালো হয় ডাক্তার সাহেবদের যে অবস্থা ডাক্তার সাহেবরা মাইন্ড করে এটা বাস্তব আমার বাচ্চার পাত্রা পায়খানা হয়েছে ছোট একদম যখন সাফল্য যখন ছোটো ছয় সাত মাস আমাদের এই এলাকার শিশুদের সবচেয়ে বড় ডাক্তার ওনার কাছে নিয়ে গেছে টেস্ট দিছে বড় হসপিটাল এই ওদিকে এই লাইনে সব অন্যতম বড়। রিপোর্ট আসছে চার দিন পর তখন তো তার পায়খানা ক্লিয়ারের জন্য অন্য ওষুধের চিন্তা আমি করতেছি পায়খানা তো ইতিমধ্যে ওটা শক্ত হয়ে গেছে উল্টা হয়ে গেছে আমি তা আমাদের তো টেস্ট নির্ভর ডাক্তার হয়ে গেছে আমার টেস্ট না করলে চিকিৎসা দিব কি রোগ নির্ণয় হয় না এখন। টেস্টের পর আবার দেখা যায় কেউ কেউ এরকমও বলেন যে হুজুর বাইরে নিয়ে গেলাম রিপোর্ট যা দিশে দেশ থেকে গিয়ে দেখলাম সব উল্টা উল্টা ভিন্ন রিপোর্ট এক এক জায়গা থেকে একট আসতেছে তাও আমরা যাই তাদের কাছে আলহামদুলিল্লাহ তারাও ডাক্তার কত লক্ষ লক্ষ টাকা খরচ করেছে এই পর্যন্ত আসা আসছে অথচ আল্লাহ বানো তার আর একটা প্রাণী সামান্য প্রাণী বানর নিকৃষ্ট মনে করি আমরা যাই এমন একটা প্রাণী तमशा देख यहा परीक्षित जोर चेब विषय याणी खोज अनेक बस मेधा अनेक बस तर ग्रांशक्ति अनेक बस श्रवण शक्ति अनेक बस दृष्टिशक्ति अनेक बस शकुन जो दूर थे मृत प्राणी खबर पाए घरेते अत खबर पा তো শকুন এই এই এই জায়গায় আমার চেয়ে শ্রেষ্ঠ এই জায়গায় আমি তার চেয়ে শ্রেষ্ঠত্ব অর্জনের চেষ্টা করলে বোকামি হবে কেন তাহলে এইটাকে আমি আমার টার্গেট বানাইছি জীবনের যে শকুনের চেয়ে আমার দৃষ্টিশক্তি বাড়াইতে হবে তা আপনি শকুনের সাথে প্রতিযোগিতা করতে যাবেন কেন যদি ডাক্তার বড় হতে চান এটাকেই যদি মাকসাদ বানান যে আমাকে বড়ো ডাক্তার হইতে হবে তা আপনার যে বহু বড় বড় ডাক্তার বানর হয়ে আসে তো বানরকে আপনি আপনার প্রতিপক্ষ বানাতে যাবেন কেন জরুরত এক জিনিস মাকসাদ এক জিনিস ভুল বুঝবেন বল তাইলে ডাক্তার হব না আমি বানর হয়ে যাব নাকি না ওটা জরুরত এটা আপনার জীবন চলার জন্যে জরুরত প্রয়োজন জরুরত মানে প্রয়োজন জরুরত এক জিনিস প্রয়োজন এক জিনিস আর জীবনের টার্গেট এবং মাকসাদ ভিন্ন জিনিস মাক্সাদে যাওয়ার জন্য আমাকে অনেক কিছু করতে হবে পোশাকের ব্যবস্থা করতে হবে খাওয়ার ব্যবস্থা করতে হবে থাকার ব্যবস্থা করতে হবে কিন্তু আমি যদি ওইটা কি মাকসাদ বানাই নি উদ্দেশ্য বানাই নি যা আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে কিছু খাবারের ব্যবস্থা করা আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে ভালো কিছু কাপড়ের ব্যবস্থা করা আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে আমি ইঞ্জিনিয়ার হব। আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে আমি ডাক্তার হব আমি বলবো রে ভাই তুমি নিজেকে ছোট করলা। कारण यदि मक्सदेश जगत दुनिया बहुवान जानवर बहु तो तुम्हारे अथच आल्लाहत तुम्हारे उत्तम बनाई जुलाहता उत्तम बनाई तो टार्गेट हायत जीवन एटाओ है ऊंचा सवार चे ऊंचा जमीन सवार चेचा हमार टार्गेट उचा যারা খেলতে যায় বিভিন্ন টুর্নামেন্টে খেলতে যায় না কত কাজ চলতেছে হাজারা কাজ উদাহরণের জন্য কথাগুলো বলা যারা ফেভারিট টিম থাকে তাদের মাকসাদ কি হয় প্রথম পর্ব খেলে চলে আস বাড়িতে না তাদের মাকসাত থাকে আমি চ্যাম্পিয়ন হব কোনো ফেভারিট টিম যদি বলে না প্রথম পর্ব রকম চলতে পারলে হয় তো মানুষ কী বলবে বোকা নাকি তুমি বলবে না তো সমস্ত হাই জীব জন্তুর মধ্যে সমস্ত মাহ লোকাতের মধ্যে আল্লাহতাল আমাকে বানাইছেন ফেভারিট সবার সেরা আমার টার্গেট যদি হয় তাদের মতো যে কোনো রকম অংশগ্রহণই বড় কথা এই রকম যদি হয় টার্গেট তো আমি তো বোকা আসুন আমি আমার মূল্য বুঝি নাই আমার মূল্য কত আল্লাহ আর কাছে এটা আমি বুঝি নাই তো যে মানুষ যে ব্যক্তি নিজের মূল্য বুঝে না তো সে বোকা ওইটাই বলছি শুরুতে টার্গেট যদি ঠিক না হয় মাকসাদ যদি ঠিক না হয় অথবা মাকসাদ যদি নাই থাকে তারকে যদি জীবন চলে তাহলে সে ব্যক্তি তার মাথায় কিছু আছে বলে ধরা হবে না এটাকে আলমিন বলেছেন যে আমি জাহান্নামকে ভরে দিব বহু মানুষ দিয়ে মানব দানব দিয়ে ভরে দিব বহু কাদেরকে যাদের কলক ছিল কিন্তু তারা বুঝে নাই তাদের কদর তারা বুঝে নাই বিহা বলে বিহা চোখ ছিল দেখে নাই কান ছিল শুনে নাই নিজের ইচ্ছা মতো চলেছে টার্গেট নিয়ে চলে নাই রবুল্লা আলমিন যে টার্গেট দিয়েছেন ওই টার্গেট নিয়ে চলে নাই আচ্ছা এখন আসলে আমার জীবনের মাকসারটা কি जीवन मक्सदेश जिन्हें सृष्टि कर ठीक करबी ठीक कर जीवन मक्साद तो ठीक कर दीबें जिन्हें सृष्टि कर सृष्टि करी ना जिन्हें करो जान तो सृष्टि कर अल्लाह ताल क्या जीवन मक्सद की খাবার তালাশ করা না কাপড় টুপড় তালাশ করা না ঘর বাড়ি বানানো না ইঞ্জিনিয়ার হওয়া না ডাক্তার হওয়া জীবনের মাকসাদ কি এটা নির্ধারণ কে করবেন আল্লাহ সুবাহ কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন আমার জীবনের মাকসাদ কী অরবুল্লাহ আলমিন আমাদের জীবনের মাকসাদের কথা বলে দিতেছেন যে আমি তোমাকে কেন বানাইছি আল্লাহ তালা বলছেন গোলামী করা আমরা বন্দিগি করা আমরা বলি বন্দিগি যে বন্দিগি করে তাকে বলে বান্দা তাই না আমরা আল্লাহ বান্দা না বান্দা কখন হবো যখন বন্দিগি করব বন্দীগি না করি বান্দা হাজি আমার যে পরিচয় আমি বান্দা এই বান্দা পরিচয় কখন হবে আমি যদি বন্দিগি করি নামাজি রোজা রাখছে সাহেব কখন বলে যখন হজ করে হস না করলে কাউকে হাজির সাহেব বলবে তো আমি যে আমাকে নিজেকে বান্দা বলতেছি বন্দিগিকে জীবনের মাকসাদ বানাইছি না না বানাইয়ে আসলে নিজের জীবনকে জীবনের মাকসাদ বন্দিগিকে না বানাই নিজেকে পরিচয় দিতেছি আমি আল্লাহর বান্ধা এই পরিচয়ের মধ্যে আমি মুনাফিক ধোকা দিতেছি মুখে বলতেছি আমি আল্লাহর বান্ধা কিন্তু নিজের জীবনের মাকসাদ বন্দিগি বানাই নাই। অথচ আল্লাহ তারা আমাদেরকে সৃষ্টি করেছেন তার বন্দীগি করার জন্য তো তার বন্দীগি যদি করি আমি ज क्या कर साराक्षण खाई अबादत करब सारण ही अबादत करब घुमा बजारे जाब नारोजगार करबना कर हाँ यहाँ जरूरत प्रयोजन दुईटार पार्थक्य बुझते हैं एक टार्गेट मक्सद हमारे जीवन चलार उद्देश्य आकटा हमार प्रयोजन जरूरत जरूरत के मक्सद बनाए আর এবাদতকে বানাইয়ে ফেলছি সাইড কাজ সময় পাইলে বানাইছি মাকসাদ খাবার তালাশ করা এটা আমার জীবনের জন্য জরুরত এটা প্রয়োজন করবো আমি কিন্তু এটাকে আমি বানিয়ে ফেলছি মাকসাদ দুটা দুই রকম হয়ে গেছে দুনিয়ায় রব্বুল আলমী আমাকে পাঠাইছেন কেন পাঠিয়েছেন রব্বুল আলমিন আমাকে দুনিয়ায় কেন পাঠিয়েছেন এটা হচ্ছে পরীক্ষা পরীক্ষাগার পরীক্ষার হল দুনিয়া হচ্ছে পরীক্ষার হল এখানে বসে বসে পরীক্ষার হলের মধ্যে কেউ ভুল বলে তুমি ভুল এর বলে নাকি বলে না খালি দেখে তুমি যে ভুল করতেছ দেখে রেজাল্ট দিলে বুঝবা তুমি যে ভুল করছো রেজাল্ট দিলে বুঝবা এখন বুঝবা না এখন বলবো না তোমাকে ঠিক দুনিয়া তার সৃষ্টি করে ছেড়ে দিছেন প্রশ্নপত্র দিয়ে দিস কি প্রশ্নপত্র উত্তর লিখতে থাকো প্রশ্নপত্র হচ্ছে তোমার প্রশ্নপত্র এখন এর মধ্যে দিলাম এই উত্তরপত্র এক একটা দিন এক একটা পৃষ্ঠা বড়রা বলেন যে মানুষের হায়াতের এক একটা দিন হচ্ছে এক একটা পৃষ্ঠা ওই পৃষ্ঠার মধ্যে তুমি এবাদতের কি উত্তরপত্র লেখ তুমি জানো যদি ভুল লেখো खले तुम कि मानुषे प्रत्येक दिन एक एक पृष्ठ मध्य तुम किल नामा दु पास नाम जगह की जाक लेखलेखा होते थे बध कर ले बध लेखा होते थक এই জন্যই তুমি করতে গিয়া বলেছেন বিভিন্ন আলোচনায় বলেছি বিষয়টা করতে গিয়া ইমাম একটা উদাহরণ দিয়েছেন তিনি ধরো এক বনের মধ্যে তুমি চলতেছ পিছন থেকে একটা হিংস্র জন্তু বাঘ সিংহ তোমাকে ধাওয়া করছে পিছন থেকে তুমি সামনে চলতেছ কিছুদিন কিছু যাওয়ার পর দেখো একটা কূপ এখন তোমার পিছনে বাঘ সামনে কূপ কুপের মধ্যে নেমে গেলে বাঘ আর তোমাকে খেতে পারবে না তো ওই চিন্তা করে তুমি কূপের মধ্যে নামবা দেখো কুপের মধ্যে বিষাক্ত সাপ কিলবিল করতেছে তুমি আমাকে জাহর রহমাতুল্লাহ আলে বলেন এখন উপায় কি পিছনে বাঘ সামনে ওই কূপ কুপের মধ্যে বিষাক্ত সাপ ওপরে থাকলেও ও বাঘ খেয়ে ফেলবে নিচে নামলেও ওর সাপ ধ্বংসন করবে আমি যাব কোথায় তো নজরে পড়ল যে কূপের ওই চারপাশে আগাসা থাকি বিভিন্ন আগাসা গাছ থাকে দেখছেন ওগুলোর দিকে নজরে পড়ল তো বলে যে বাংলা ওগুলো দেখে ওই দুইটা আগাসা ধরে সে ঝুলে গেল ঝুলে গেলে বা সাপও তাকে কামড় দিতে পারলো না বাঘও তাকে কামড় দিতে পারলো না एख से झूले तो की कठिन अवस्था पीछे बाघ ऊपर नीचे साफ से झूले आज अवस्था कत कठिन ओला अवस्था देखते से जे एक सदा इँदुर इँदुरश्रय घासू आगाछा गलू धरे से झूले आ একটা ইঁদুর ওই ডান হাতের গাছটাকে কাটতেছে কালো ইঁদুর একটা গাছ কাটতেছে সাদা ইঁদুর আরেকটা গাছ কাটতেছে একজন মানুষ কত উদাসীন হইলে এই কঠিন অবস্থা তার যে পিছনে বার কুয়ার নিচে সাপ বিষাক্ত সাপ যেই আগাছাগুলো ধরে সে নিজেকে রক্ষার চেষ্টা করছে ওগুলোকে আবার সাদা কালো ইঁদুর ও খেয়ে ফেলছে खावा शेष हेल से पड़े जा पड़े तक सब कामड़े ओखानी ऊपर उठते हैं ऊपर उठले कठिन अवस्था चलते ओ अवस्था से तर जीवन टार्गेट ठीक करा दरकार छो ए टार्गेट ठीक ना कर हटात देखो कूपर पशे अन्न सीडे मऊ मसी बा ওখান থেকে মৌ মধু ঝরতেস এই কঠিন অবস্থায় তার ওই মধু খাইতে মনে গাজী বলেন যে দুনিয়ার উদাহরণ হচ্ছে ওই মধু দুনিয়ার হচ্ছে ওই মধু আর পিছনের বাঘ যে ওই বাঘ হচ্ছে প্রত্যেকটা মানুষের পিছনে আল্লাহর হুকুম নিয়ে আসে ছুটছে যখন ধরার হুকুম হবে ধরে ফেলবে ছুটছে প্রত্যেকের পিছনে লাগানো আসে ওই ভাগ লাগানো আছে প্রত্যেকের পিছনে এখন উপরে ভাগ নিচে কবর কবরের শাস্তি অপেক্ষা করতেছে ওখানে পড়লেই তোমার শেষ তুমি ঝুলে আছো ওই যে আগাছা এটা হলো তোমার লাইফ জীবন এই জীবন ধরে ঝুলে আছো কিন্তু ওই জীবনগুলোকে খেয়ে ফেলতেছে কে কালো ইঁদুর আর সাদা ইঁদুর কালো ইঁদুর মানে একটা রাত সাদা ইঁদুর মানে একদিন তোমার একটা দিন যাচ্ছে মানে তোমার ওই আগাছা একটা অংশ শেষ কাটা হয়ে গেছে একটা রাত চলে যাচ্ছে মানে ওই আগাছার একটা অংশ কাটা হয়ে গেল আস্তে আস্তে তোমার আগাছাগুলো শেষ শেষ হয়ে গেলেই তো তুমি ওই কুপের মধ্যে পরে যাবা কবরের মধ্যে পড়ে যাবা এই কঠিন মুহূর্তে তুমি সব ভুলে গিয়ে তোমার টার্গেট কি কি করা উচিত এই কঠিন মুহূর্ত থেকে বাঁচার জন্যে ওইটা সব বাদ দিয়া টেনশন বাদ দিয়া তুমি বসে বসে মধু খাও তুমি কি সুস্থ মানুষ না পাগল ঠিক ওই দুনিয়া হচ্ছে ওই মধুর সাথে তুলনা করা হইলো যে এত কঠিন বিপদের মুহূর্তে তুমি তোমার উদ্দেশ্য বাদ দিয়া টার্গেট বাদ দিয়া বাচ্চার উপায়ের চিন্তা বাদ দিয়া তুমি যদি ওই খাবারের পিছনেই ছুটো তুমি যদি ওই কাপড়ের পিছনেই ছুটো ওই ঘর বানানোর পিছনেই ছুটো তো আল্লাহ তালা যে উদ্দেশ্যে তোমাকে পাঠাইছেন পরীক্ষার হলের মধ্যে তুমি তো ভাই ব্যর্থ হইলা পরীক্ষার হলে অনেক সময় খাতার মধ্যে ছাত্ররা দেখতাম লেখত বিশেষ করে যে সমস্ত ছাত্ররা আছে এগুলো তো লেখাপড়া পারে না মাথা পাগল পাগল যেহেতুপত্র গুলো লেখে দেয়া প্রশ্নগুলো লেখা দিয়ে চলে আসে এরকম আসে না ছাত্র যারা শিক্ষক তারা ভালো বলতে পারবেন এরকম বহু আল্লাহর বান্ধা আছে যে পুরা প্রশ্নটা বসে বসে লেখে কারণ যদি কলম হাতে চুপচাপ বসে থাকে তো ছাত্ররা বলবে কী রে এই দিয়ে চুপচাপ বসে রয়েছে আর যদি লেখতে থাকে অন্তত রেজাল্ট খারাপ আসলেও বলবে আমি প্রশ্ন বুঝি নাই আরেকটা দিয়ে আসছি ভুলে এরকম একটা কিছু বলে বাঁচার তো উপায় চুপচাপ বসে থাকলে তো বাঁচার কোনো উপায় নাই এই জন্য আল্লাহর মন্দা আছে বসে বসে প্রশ্ন লেখে লেখে আবার নিচে দিয়ে কী লেখে লেখে উজুর আমি জানি আপনি খুব দয়াভান মেহেরবান আমাকে আল্লাহর রস্তে পার করে দিয়ে এরকম আল্লাহর বান্দা আছে আমরা জানি আমাদের সবাই নিচে ঠিক ওই তাদের ওই লেখা দেখে আমার মাথায় আমাদের চিন্তাটা আসে একই কাজ আমরা করি এখন ওই হাসলাম না এই বাচ্চাদেরকে ওই গর্ত নিয়ে হাসলাম ওই আল্লাহর বান্দাকে নিয়ে হাসলাম একই কাজ আমরা করতেছি সে তো করছে তার উস্তাদের সাথে আর আমি করতেছি আমার হালে আল্লাহ আল্লাহ আমাকে এই প্রশ্নপত্র দিছেন ওই খাতা দিছেন লেখার জন্য আর আমি কিচ্ছু লেখলাম না এবারতের কোনো আমল আমার ওই আমল নামায় জমা করলাম না না করে খালি মাঝে মধ্যে বলি আল্লাহ মাফ করে দিয়ে না আমি পাপি তাপি আপনি তো মেহের বা এখন আর হাসেন না না এখন আর হাসি আসে না একটু আগে না হাসলেন ওই বাচ্চাটাকে নিয়ে ওই গদ জাহেলকে নিয়ে একটু আগে হাসলেন ও ভাই দেখছেন অবস্থা তো তার চেয়ে ওই ওই গাধা ছাত্রের চেয়ে আমরা বেশি গাধা কিনা আমরা বেশি কা থাকি না আমরা জাহেল কিনা জাহেল বলে ওই গাধা তো তার উস্তাদের সাথে যা করছে আর আমরা জাহেলরা করতেছি আমার خالিকের সাথে আল্লাহ তাআলার সাথে এটাই কোরআনুল কারীম আল্লাহ তুমি তো তো বা করো ঠিক আছে মাফ করে দিব আমি তার মানে হচ্ছে এই কারবার আল্লাহ তা রহমতের উপর ভরসা করে খালি গুনা করতেছে তো আল্লাহ তা রহমতের উপর ভরসা করে গুনা কর কাটা ছেড়ার ওষুধ আছে না আরে ভাই কাটা ছেড়ার ওষুধ আছে না লাগাইলে ভালো হয়ে যায় ব্যান্ডেজ করা যায় সেলাই দেওয়া যায় আছে না ব্যবস্থা ওই ব্যবস্থা যেহেতু আছে তো কজন এমন আছি বসে যে আমরা মাঝে মধ্যেই এরকম হাতের একটু কাটি আ যায় আজকাম একটু কাটি কেন কাটি যে মরম তো আছে সমস্যা কি আছে না তো ওই জায়গায় নিজের শরীরে একটু দাগ দেই না অথচ চিকিৎসা আছে তো আল্লাহ তার রহম আছে আল্লাহ তারা মাফ করে দিবেন এই আশা আমি গুণা করি কেন নিজের শরীরের চেয়ে নিজের কলবের চেয়ে নিজের আমল নামার চেয়ে নিজের শরীরের মূল্যটা বেশি হয়ে গেছে কারণ এটা বাস্তব দেখতেছি আখেরাতে আমলের যে নতিজা দেখব এটার বিশ্বাস একই দিলের মধ্যে ওইভাবে বসে নাই বইলা শরীরের মধ্যে দাগ দেই না কিন্তু কলমের মধ্যে ঠিকই ডাক দিতেছি একই হয় না এই ও ভাই তারপরেও আমরা তো ওই ছাত্রকে এইরকম যারা করে কতক্ষণ হাসি তাকে নিয়ে কিন্তু হেসে অন্য যারা কিছু নাম্বার পায় তাকে সেই নাম্বারও দেয় না লেখনাই আবার উল্টা এই কাম করছো তাকে উল্টা আরও শাসানো হয় পরে ডাকানো হয় রেজাল্টের পর খাতা দেখানো হয় হ্যাঁ পানিশমেন্ট কিছু হয় তার কিন্তু আমার রব তো আর আমাদের মতো ওইরকম নিষ্ঠুর না আমার রবের রহমত এটা তো ব্যাপক বিস্তৃত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেছি না কদিন আগে জোর আলমিন তার ওই রহমতকে একশোটা ভাগ করছে একশোটা ভাগ করছেন একটা ভাগ মাত্র দুনিয়া দিয়ে একটা ভাগের কারণে বাবা সন্তানকে মহাব্বত করে একটা ভাগের কারণে মা তার সন্তানকে মহাব্বত করে শুধু তাই ও সমস্ত জীব তার আপন জনকে মহাব্বত করে এমনকি রসুল করিম সাল্লা বলেছেন যে ওই যে জীব ওই যে ছাগল সে তার সন্তানকে দুধ খাওয়ানোর সময় যে পা উঠায় রাখে কেন যে আমার পাটা না বাচ্চার গায়ে লেগে সে ব্যথা পায় ওই যে দিলের মধ্যে একটু মেহরবানি এটাও সে এক অংশেরই ভাগ তাহলে এই এক অংশর রহমত সারা দুনিয়ায় ছড়া সমস্ত দুনিয়ার রহমত গুলো একসাথে করলে আল্লাহ তাহলে ওই রহমতের একশো অংশের এক অংশ আর এটা এই বর্তমান দুনিয়া না দুনিয়ার সেই শুরু থেকে কামত পর্যন্ত দুনিয়ার শুরু থেকে কামত পর্যন্ত সমস্ত দয়াগুলো করলে যা হবে ভাগ বেশি আমার আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ নিরাশ হওয়ার কোন কারণ নাই উদাহরণটা যদিও দিয়েছি আমরা নাম্বার দিই না কিন্তু আমার আল্লাহ কিন্তু আমাকে এভাবে ছেড়ে দিবেন না ফেলে দিবেন না ইনশা আল্লাহ এই ভরসা আমাদের আছে ইনশা এটা মমিনের কাজ এই ভরসা রাখা হাজরাতে মুসা সালামের উপর অপবাদ দিছিল কারুণ কার্য বিষয়ক অর্থ বিষয়ক দায়িত্বশীল ব্যক্তি কারুন মুসা আলী সাল্লাহাতের ব্যাপারে এক নারীকে নিয়ে অপবাদ দিছে নারী গঠিত ব্যাপার আল্লাহর নবী মুসা আলহি সালাম পবিত্র সমস্ত আম্বি আল্লাহ সাল্লা পবিত্র অপবাদ দিছে কারুন মুসা আলি সাল্লাম খুব কষ্ট পাইছেন বদুয়া করছেন আল্লাহর কাছে আল্লাহ তাহলে কারুনের সব সম্পদ কারুণ কেউ ধসানোর জন্য আল্লাহর ধ্বংস হারুন একটু ডাবস মুাম আবার বলছেন ধ্বংস হালি বলতেছে মূসা মাফ করে হতে আমারে ভুল করেছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তৃতীয়বার যখন বলছেন মুসাআ সালাম যে অবস্থাটা সে করলো মাফ চাওয়ার সময় যদি এই মহামেলা আমার সাথে হইতো তোমার সাথে না হইয়া কারুন যদি তোমাকে তোমার কাছে আশ্রয় না চাইতো মুক্তির জন্য আবেদন না আমার কাছে তো আমি আল্লাহ তা কিন্তু তাকে বাঁচেন কেন মুসা আলী মানুষ আর আমার আল্লাহ তার রহমতের একটা অংশ শুধু ওই মানুষকে দিছে আর ওই অবস্থায় মুসা আলি সাল্লাহালাম খুব রাগ অবস্থায় ছিল ইজ্জতের ব্যাপার মানুষ এই ব্যাপারে খুব বেশি আঘাত পায় যখন তার চরিত্র দেওয়া কথা বলে মানুষ মিথ্যা কথা খুব বেশি আঘাত পায় চারিত্রিক বিষয় নিয়ে কেউ কথা বললে খুব বেশি আঘাত লাগে মুসা আলসালাম ও পাইসেন এরকম বেশি আঘাত পাইছেন এমনি তো মুসা আলাইসাল্লাম রাগী ছিলেন খুব বেশি কোন কোনো রেতে পাওয়া যায় মুসাআসাল্লাম যখন রাগ করতেন মাথা দিয়ে ধুয়া উঠত ধুয়া আল্লাহ তালা এত রাগী বানাইছে ও ভাই এই কথাটা কেন বললাম যে আল্লাহ সবহান ও তাহলে কারুনকে পর্যন্ত মাফ করার যে কারুন মুসা আলাই সাল্লা মতো এত বড় নবীর উপর অপবাদ দিয়েছেন ইমান তো আনেনি নাই আল্লাহকে তো মানি নাই আল্লাহকে না মানার পরেও আল্লাহ বলতেছেন সে যদি আমার কাছে আখেরাতের শিখ কর্নে বালাকে আল্লাহ তালা মাফ করবেন না এটা আল্লাহ তালার ওয়াদা ঘোষণা দুনিয়ায় অন্তত তাকে এই অবস্থা থেকে আমি বাঁচাইয়া দিতাম যদি মোহামেলা আমার সাথে আর কারণের সাথে হইতো এখন দোয়া করতেছে তুমি আর সেও মুক্তি চাইতেছে তোমার কাছে তো কাজে নিরাশ হওয়ারও কোন কারণ নাই ইনশা আল্লাহ তালা নতুন জীবন শুরু হোক ইনশা আল্লাহ নতুন টার্গেট শুরু হোক যে আমাকে আল্লাহ তালা বানাইছেন তার বন্দীগি করার জন্যে এবং ওই বন্দীগির কারণে আমি নিজেকে বলে দাবি করি এখন যদি আমার মধ্যে ওই বন্দীগি না থাকে আমি নিজেকে বান্দা বলে দাবি করা মানে মুনাফি কি করা নতুন জীবন শুরু হোক এক বয়স্ক মুরুব্বী সাদা শুভ্রধারী দাঁড়ি ধবধবে অবস্থা একজন জিজ্ঞেস করেন দাদা আপনার তো সব পাইকা একদম সাদা হয়ে গেছে আপনার বয়স কত বলে দাদা বারো বছর এটা শুনলে তো হাসি আসার কথা তাই না দাদা বয়স্ক মানুষ একদম ধবধবে সাদা হয়ে গেছে সব চুল দাঁড়িয়ে সব পাইকা এখন দাদা যদি বলে বয়স বারো বছর বিষয়টা হাসির না তো যিনি জিজ্ঞেস করছেন বলে দাদা এটা একটা কথা আপনার বয়স বারো বছর তা আমি তো নাই কারণ ওইভাবে যদি চলতে থাকে আমার বাবার বয়স দাদির পেটের মধ্যে বাবাই এখন আসে নাই আমি তো নাই তো দাদা বলে নাতি বারো বছর আগে তও বা কইরা নতুন জীবন শুরু করছি এখন আমার হায়াত যেই হায়াতে গুণা করছি এটা আমার জীবনেই না যেই হায়াতে আমি গুণা করছি ওটা আমার জীবনেই না যেই হায়াত আমি আমার রবকে চিনেছি আমার টার্গেট আমার চলা শুরু করেছি বললাম ও মানুষ খেতে খেতে দাঁত গুলা ঘষা খাইতে খাইতে শেষ একবার পরিবর্তন হয়ে আবার উঠা শেষ এখন দাঁত নাই আল্লাহর নেয়ামত খেতে খেতে তোমার দাঁত শক্ত দাঁত শেষ হয়ে গেল অথচ আল্লাহর ওই নিয়ামতের সুক্রিয়া আদায় করিয়া জিব্বার মধ্যে কোনো পরিবর্তন আসলো না তোমার চিন্তা করছে কথা। বড় কথা কথা তো ছোট্ট কথা আসলে দাঁত তো দুইবার চেঞ্জ এরপরে নাই হয়ে গেছে তারপরে খাও ওই দাঁত দিয়ে খাও খাইয়া শেষ করছো আল্লাহর নিয়ামত অথচ ওই নিয়ামতের সুক্রিয়া আদায় করতে গিয়া জিব্বার মধ্যে পানিও আসলো না কোনো পরিবর্তন আসলো না চিন্তা করা যায় আল্লাহ তালা যে নিয়ামতের হিসাবে যদি সুক্রিয়ার হিসাবে যদি নিয়ামত দিতেন তো সব সব না খায় মারা যায় তাই না আল্লাহ তালার সুক্রিয়ার হিসাবে যদি নিয়ামত দিতেন তো না খায় মারত হাজরা পিরজুল ফিকার আলী আমাদের একজন বড় মাসাইক তিনি এই নিয়ামতের কথা লিখতে যায় এক জায়গায় লেখেন যে আমার সামনে আমাদের নিজস্ব এক ঘটনা এক ব্যক্তির কোনো এক অ্যাক্সিডেন্টে তার ওই চোখের উপরের চামড়া যেটা যেটা দিয়ে আমরা ঢাকি চোখ বন্ধ করলে ঢেকে যায় চামড়াটা এটা ছেড়ে গেছে নাই হয়ে গেছে নাই হওয়ার পর এখন আর ময়লা পরিষ্কার হয় না উত বড় নেওয়া আমার ওয়াশ হইতেছে প্রতি মুহূর্তে আমি তো টের পাই না ওই যে গাড়ি ওয়াশ করে ভেতর থেকে একটা পানি ফিস করে বের হয় আর উপরে দেওয়ার এদিক সেদিক করে দেখছেন না পানিটা থেকে বের হয় ভিতর থেকেই বের হয় আমার এই ভিতরে কিন্তু পুরো ওই গাড়ির স্টাই চোখ থেকে একটু হালকা পানি বের হচ্ছে আর উপরে ওইটা দিয়ে আমি একটা চাপ দিচ্ছি বাস ময়লা ক্লিয়ার আলহামদুলিল যার এই চামড়া নাই তার কিন্তু এটা ক্লিয়ার হয় না ওই ব্যক্তির অবস্থা সে দুঃসহ জীবন তার চলছিল নানানা বলেন তার অবস্থা কি তখন মনে হয়েছে জাল্লা তার পতনে আমদ ভোগ করতেছি রে ভাই কারণ কারণ হচ্ছে ধুলি কণা উঠতেছে যেটা আমরা দেখি না রোদের কিরণ পড়লে ফাঁক দিয়ে তখন দেখা যায় তার মধ্যে কত ময়লা তখন দেখবেন অনেক সময় চোখ বন্ধ করতে মনে চায় যে এই ময়লা তো আমার চোখে পড়বে এই ময়লা আমার মুখে যাচ্ছে অনুপরমাণু কণা সব উঠতেছে দেখছেন না এই জন্যে তো একটা জিনিস এক জায়গায় একাধারে রাখলে কত কয়েকদিন পর দেখা যায় তার মধ্যে ধুলি জমে জমে যায় না ধুলি জমে যায় ঠিক এই ময়লাগুলো তো আমার চোখেও পড়তেছে পড়তেছে না আমার চোখে পড়তেছে না পড়তেছে কিন্তু যাচ্ছে কোথায় ওই মহিলা যাচ্ছে কোথায় ওই ময়লা ওয়াশ হয়ে যাচ্ছে সাথে সাথে পানি বের হচ্ছে আর ওই উপরের চামড়া মাঝে মধ্যে আমি চোখ বন্ধ করতেছি বাস কাজ শেষ হয়ে যাচ্ছে যার ওই চামড়া নাই তার ওই ময়লা পরিষ্কার হয় না বলে যে ওই ব্যক্তিকে দেখি হায় তার খাওয়া দাওয়া সব বন্ধ কিছুক্ষণ পরপরই পানি দিয়ে ধোয় নালে অস্থির হয়ে যায় কিছুক্ষণ পরপরই পানি দিয়ে ধোয় নালে অস্থির হয়ে যায় কারণ ময়লা জমে তার চোখের মধ্যে ব্যথা শুরু হয়ে যায় ভাই এই একটা চোখের নিয়ামত কি আল্লাহ আদায় করা আমাদের পক্ষে সম্ভব নিয়ামত তো ভোগ করতেছি নিয়ামত ভোগ করতেছি তো সারা জিন্দিগি আবাদত করাই তো ছিল আমাদের জিম্মদারি যে কথাটা বলতে গিয়া অন্যদিকে চলে গেলাম যেহেতু আল্লাহ আমাকে আবাদতের জন্যই সৃষ্টি করেছে তো সমস্ত চব্বিশটা ঘন্টার প্রতিটা মুহূর্তই তো আবাদত করা দরকার ছিল হ্যাঁ তা তো করছি না তাইলে আল্লাহ তাল উদ্দেশ্য আমি কিভাবে আদায় করব হ্যাঁ সেই জন্যই তো আল্লাহাল আমার জন্য কোরআনে ক্যারিন দিয়েছেন হাঁদিয়া কোরআনে ক্যারিন দিয়েছেন আমার জন্য হাদিয়া যে 24 ঘন্টা আপাদত করার তোমার দরকার নাই তোমাকে আমি বানাইছি 24 ঘন্টার আবাদতের জন্যেই কিন্তু ওই চব্বিশ ঘন্টা আবাদতের দরকার নাই তোমাকে কোরআন আমি তাহলে আমি আল্লাহাদ এই জন্য আমি যখন ঘুমাইতে যাই আমি যখন ওই কোরআনের হুকুম্মত রসুলের শূন্য আমি ঘুমাবো ওই উঠার আগর্যন্তালা পুরো ঘুমটাকে আবাদত হিসাবে কবুল করে নেবে। আমি যখন বাথরুমে যাব। আমি যখন ওই সুন্দর তরিকায় বাথরুমে যাব বের হওয়ার আগ পর্যন্ত আমার যত আমল হবে আল্লাহ তাহলে আবাদত হিসাবে কবল করে নেবেন আমি যখন খাইতে বসবো সেই খাওয়াটা যদি সুন্দর তরিকায় হয় আল্লাহ তাহলে আমার ওই পুরো খাওয়াটাকে আবাদত বানাই দেবে হ্যাঁ এবাদত সাব দিয়ে দেবেন এবাদত বলতে সবাব দেওয়া দেবেন তো আমার প্রত্যেকটা কাজ ওই চব্বিশ ঘন্টাকে আমি এবাদত বানাই নিতে পারি যে উদ্দেশ্যে আল্লাহ তাহলে আমাকে বানাইছে কীভাবে সেটা যে আমার প্রত্যেকটা কদম আমি এরপরেও রয়ে গেছে আরো নিয়ামত সেই নিয়ামত গুলা কি সেই নিয়ামত গুলা হচ্ছে মখলুকের আবাদত মখলুক তেসবি পড়ে ইউসফিস আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব আল্লাহর যা আছে প্রাণীও পড়ে এই আয়াত থেকে কোনো কোনো মুফাসির বলেছেন যেহেতু শব্দ ব্যবহার করা হয়েছে মা আসমান এবং জমিনের মধ্যে যা আছে মা মা মানে যা আছে এই মা ব্যবহার হয় যে সমস্ত জিনিসের আকল আছে আর যে সমস্ত জিনিসের আকল নাই সব ক্ষেত্রে আরবি আর মান একটা শব্দ আছে এটা ব্যবহার হয় শুধুমাত্র যাদের আকল আছে তাদের ক্ষেত্রে দুইটা শব্দ মান এবং মা দুটার অর্থই যে যিনি সে এখানে আল্লাহ তা মা শব্দ ব্যবহার করেছেন মুভাসিরা বলেন এর অর্থ হচ্ছে যার আকল আছে সেও আল্লাহ তাল তাজবি করে যারা আকল নেয় জীব সমস্ত জীব জন্তু আল্লাহ তাল তাজবি করে কোনো কোনো মুখাস্তির আরো ব্যাপক করে বলছেন যে সমস্ত দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুরই যান আছে সব কিছুর আমি পাথর দেখতেছি তার যে যান আছে এগুলো আছে ওই আমাদের গেলে দেখা যায় পাথরের যে যান আছে পাথর পরে আছে একটা দুদিন পরে আসে দেখে আশেপাশে আরো হয়ে গেছে বাচ্চা ফুটে আছে আসে এক জায়গায় পানির কোনো স্রোত নাই কিচ্ছু নয় আরেক জায়গায় চলে গেছে ঘটনা আর কোরআন একিমে তো আসছেই সুরা বা করার মধ্যে মানুষের কলবকে তুলনা করতে গিয়ে আল্লাহ বলছেন ক্ষেত্রে পাথরের চেয়েও বেশি শক্ত কেন যে পাথরের কিন্তু কিছু গুণ আছে এই গুণ তোমার নাইহুল বহু পাথর আছে যার থেকে নহর জারি হয় পাহাড় থেকে পানি পড়তেছে না নহর কোর থেকে আসে পাহাড় থেকে আসতেছে তারও চোখের পানি পরে পাথর আছে বহু পাথর আছে আল্লাহর ভয়ে উপর থেকে নিচে পড়ে যায় ও মানুষ তোমার মধ্যে এই গুণ নাই আল্লাহ তালা বলতেছেন পাথর হচ্ছেও তোমার দিল শক্ত এক দ্বারা গেল যে ওই সমস্ত পাথর हायत आई हायर कमार अनुभूति शक्ति दिया हाय हायर सत्य नहीं हायत एक रहा है जो हायर कारण तेजी पड़े तेजी गुल जा हिसाब को महत्विक आशा करा कुरान कथा आशा যে আল্লাহ তালা যেহেতু এরকম আছে যে মাস ওই আল্লাহর রাস্তায় যারা কাজ করেন তাদের জন্য দোয়া করেন মখলুক দোয়া করেন তাজবি পড়েন ওই হাদিস থেকে এই কথাটা নেওয়া সুত্র আছে যে আল্লাহ তালা বান্দা যখন তার সর্বোচ্চটা দিয়া এবাদত করবে সর্বোচ্চটা দিয়ে তার সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে তখন আল্লাহ তালা বাকির গ্যাপটা পূর করবেন ওই মখলুকাতের তেজবি আল্লাহ তালা এবং এই কথাটার একটা কারণ আছে কারণ কি অসুস্থ ব্যক্তির আমলের ক্ষেত্রে একটা হাদিস আছে একজন সুস্থ মানুষ আমল পড়তামত নিয়মিত করে আনসারি পড়তো অনেক সময় রোজা রাখতো না ফল রোজা অসুস্থতার কারণে ওই আমলগুলো গুলো সে আর করতে পারত না রসুলের করিম সাল আলী আসাল্লাম বলে সুস্থ অবস্থায় যে সমস্ত আমল সে নিয়মিত করতো অসুস্থতার কারণে যদি ওই আমলগুলো সে করতে না পারে ওই অসুস্থ অবস্থায় আল্লাহ তার সুস্থ অবস্থার দিতে থাকে তো কি কি এই সব আসে যে একজন মানুষের সর্বোচ্চ আমল যদি সে করে সর্বোচ্চ যতটুকু তার পক্ষে সম্ভব এটা যদি সে করে আল্লাহ বাকি সময়টাকে অ্যাবাদত হিসাবে কবুল করার নানা রকমের অবশ্যই আল্লাহ তালা রাখছেন ও ভাই জন্তুর কথা বারবার আসতেছে বিভিন্ন জায়গায় আসছে যে আমরা চতুষ্পিয়াতফের শেষ দিকে সুরা আল আদিয়াত ওইখানে ঘোড়ার কথা আসছে ঘোড়া যে দেখো ওই আদিয়াত ওই ঘোড়ার কসব যে ছুটছে তার মনিবকে মহাব্বত করে একটু চিন্তা করে ভেড়ার পাল দেখছেন ভেড়ার পাল আর বেশি দেখা যায় দেখবেন ভেড়ার পাল ছাগলের পাল গলায় কোনো রশ্মি কিছু নাই নেই রাখাল আগে আগে হাঁটতেছে আর ওই সতস চলতেছে তার পিছনে পিছনে লাঠি একটা দিয়ে খালি এমন এমন করে আর চলতেছে সব কেন যে ওই ছাগল পর্যন্ত তার মালিককে চিনি মালিক যেভাবে একদম সকালবেলা বের হয়ে গেছে এগুলো প্রত্যেকটা নিজের জীবনের সাথে মিলাইতে হবে যে আমি কিন্তু সকালবেলা আল্লাহর হুকুমে ফজরের সময় বের হইতে পারিনি কিন্তু আমার ঘোড়ার যদি বলি সকালে আমাকে বের হতে হবে যুদ্ধে যেতে হবে ঘোড়া কিন্তু সে যতরূপ সম্ভব দ্রুততার সাথে তার সামনে যা পড়বে রাস্তায় যা পড়বে সবচেয়ে নিজের জীবনের কোন আরামের কোনো চিন্তা মালিকের হুকুম জন্য সে ছুটছে তো ছুটছে ফালমুখি রথ ইহি যে মা একদম দুশ্মনের মাঝখানে ঢুকে যেতেছে ফাওয়া বিহি যে মা দু ঢুকে যেতেছে ঘোড়া সে জানে ওই জায়গায় গেলে তার মৃত্যু হতে পারে ওই জায়গায় গেলে দুশ্মন আক্রমণ তার উপর করে করে না ঘোড়া মরে না সে জানে এটা তার উপর হামলা আসবে সব জানা সত্ত্বেও ওই ঘোড়া কিন্তু তার মালিকের না ফুরমানি করতেছে না আল্লাহ তার এই সমস্ত আয়াতগুলো বলার পরপরই ওই ঘোড়ার মতো কিন্তু হইতে পারো নাই তোমার রব তোমাকে ডাক দিলেই তুমি ছুটতে পারো নাই দুঃশ্মনের মাঝখানে তোমার রবের জন্যে তুমি ঢুকতে পারো নাই নিজের জীবনকে হুমকির মুখে ঠেলে দিতে পারো নাই তো এই জন্যই তো বলে আমি আমার ওই চতুষ্পদ জন্তুর চেয়েও আমরা নিকৃষ্ট হয়ে গেছে। আল্লাহ তারা হেদায়ত দান করেন যে আমরা আশরাফুল বখলুকাতের যে শ্রেষ্ঠত্বের সম্মান রকম ওই সম্মান যেন কবরে যাওয়া যায় ইনশা আল্লাহ তারা তবা করি নতুন জীবন শুরু করি জীবনের এক টার্গেট নতুন করে নির্ধারণ করি ইনশা যে আমার টার্গেটকে আমার টার্গেট হচ্ছে আমার মালিককে রাজি করে কবরে যাওয়া আমার টার্গেট হচ্ছে আমার জান্নাতের বাড়ি কিনে কবরে যাওয়া আমার রসুলের সাথে যাওয়া ইনশাআল্লাহ পর আমরা আমাদের বয়স পাঁচ বছর হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ তোফি কেন্লাহ মহাম নালোমো. <laughs>